সালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সৈল্যতসালাম আশিয়া উলসলিম নবীনা মোহাম্মদুল আলমিনের অসংখ্য শুক্র গুজার হচ্ছি মহিনাবুল জাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে হিজড়ি নববর্ষের ধার প্রান্তে আমাদেরকে উপনীত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা চৌদ্দশ সাঁত্রিশ সিজি শেষ করে চোদ্দশ আটত্রিশ সিজ্রিতে উপনীত হয়েছি এটি আল্লাহ সুবাহান তালের সবচেয়ে বড় মেহরবানি যে আল্লাহ সুবাহান আমাদেরকে এই তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ আবুল আলমনের সুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে দিবারাত্রির যে আগমন যে পরিবর্তন বছর ও মাসের যে পরিবর্তন এসব কিছুর মধ্যে মূলত আল্লাহ আলম বা তাদের জন্য নিদর্শন রেখেছেন সে বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে যদি আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি তাহলে আমাদের নিজেদের চিন্তা চেতনা এবং আমলের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারব সুপ্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি আমাদের অনেকেই পরিচিত আমাদের কাছে জানা রয়েছে এমন একটি বিষয় সেটি হচ্ছে ইয়ম আশুরা আশুরা দিবস আশুরার দিবসটি আসলেই কি আর আশুরা দিবস সম্পর্কে আমরা আমাদের যেই ধারণা রয়েছে বা আমাদের যে এই বিষয় সম্পর্কে আমাদের যে কনসেপ্ট রয়েছে কনসেপ্টটা কি এ বিষয়টি প্রথমে আলোচনা করব সুপ্রিয় দর্শক আসলে এই দিবস মূলত এটি এমন একটি দিবস যে দিবস সম্পর্কে সই বখারি এর মধ্যে আব্দুল আব্বাস সদি আল্লাহ মন্না করেন সই বখারী আঠারশো নম্বর হাদিসের মধ্যে এসেছে ইয়াম সহ একটি সৎকর্মশীল দিবস একটি সম্মানিত দিবস সৈমের সইমস্তেমের আওয়াতের মধ্যে এসেছে ইয়ামুন আজিম একটি মহিমান্বিত দিবস এই দিনটাকে মহিমান্বিত দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেন ইয়মন সাহেহ অথবা ইয়মন আজিম কেন বলা হয়েছে এর কারণ হচ্ছে এজন্য যেহেতু মূলত এই দিন আল্লাহ সুবাহ ও তারা তৌবিদর উপর শিল্প এর যেই বড় জুল দীর্ঘদিন থেকে বড় ইসরায়েলের মধ্যে চলছিল সেই শিল্পের পতন আলা আল্লাহ সুবাহ বিজয় দিয়েছেন আব্বাস মনীতির মধ্যে বলেন জিজ্ঞেস করলেন এই দিবস সম্পর্কে যখন মদিনায় আসলেন নসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে ইহুদিরা এই দিনের সিয়াম পালন করছেন তারা এই দিনটিতে তারা মহিমান্বিত এবং বুজুর্গ ও সম্মানিত দিবস হিসেবে মনে করত অন্যান্য বন্যার মধ্যে রয়েছে সিয়াম পালন করত করতামসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন মা হাদিও সুমু না এটি কোন দিবস কি এর তাৎপর্য রয়েছে যে এই দিনে তোমরা সিয়াম পালন করছ এর কারণটা কি তখন ইহুদিরা স্পষ্ট করে জানালেন আল্লাহ নবী সালামের মধ্যে মর্যাদাপূর্ণ দিবস আলি হি সারাত ইসলাম এবং তার সম্প্রদায়ের লোকদেরকে ফেরাউন এবং ফেরাউনের যে বাহিনী ছিল তাদের কাছ থেকে আল্লাহ দিয়েছেন মুক্তি দিয়েছেন বন্ধুগণ তাহলে এখানে আমরা একটা জিনিস স্পষ্ট এই হাদিস থেকে বুঝতে পারলাম এটি হচ্ছে নির্যাতিত হচ্ছিল মুসলিমরা যারা আল্লাহর এই জমিনী বিপর্যয় সৃষ্টি করেছিল ফসাদ সৃষ্টি করেছিল ফেরাউন এবং ফেরাউনের যে দোসররা ছিল তাদের মাধ্যমে যারা নির্যাতিত হচ্ছিল সেই নির্যাতন থেকে আল্লাহ সুবাহ মুসা আলী হিসালাত ইসলাম এবং মুসা আলি হিসালাত ইসলামের যারা অনুসরণ করেছে বলে ইসরায়েলের লোকদেরকে আল্লাহ সুবহানা এই দিনে পরিত্রাণ দিয়েছেন তা এটি পরিত্রাণের দিবস এই হাদিসের মধ্যেই আবদুল্লাহ আব্বাস রী আল্লাহ তালু বর্ণনা করেন তারা এই কথাও বলেছে যে এই দিন যখন পরিত্রাণ লাভ করেছে মুসা আলী হিসালাত ইসলাম এই পরিত্রাণের জন্য আল্লাহ আলমিনিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন তাই এটি সুক্রিয়ার দিবস সুক্রিয়ার দিবস আনন্দের দিবস যেহেতু সে তৌহিদের বিজয় হয়েছেন ইমানের বিজয় হয়েছে কুকুরের উপর ইমানদারগণ যারা আল্লাহ রাবুল আলমীর বান্দা আল্লাহ রাবুল আলমিনের উপর ইমান এনেছিল তাদেরকে আল্লাহ সুবাহ মর্যাদা দিয়েছেন পরিত্রাণ দিয়েছেন তাই এটি দিবস সুপ্রিয় দর্শক এই দিনটি মূলত মুসা আলী হিসালাম আল্লাহ রাব্বুর আলমীর সুক্রিয়া দায় করার জন্য সিয়াম পালন করেছেন তাই এর মর্যাদাও আল্লাহ সুবাহানা বৃদ্ধি করে দিয়েছেন যেহেতু এটি শুকর সুক্রিয়ার দিবস আর মুসা আলী হিসালাতাম আল্লাহবুল আলামিনের সাহায্যপ্রাপ্ত হয়ে যে নাজাতেন আমরা জানি যে ফেরাউন যখন মুসা আলী হিসালাতলামকে এবং ধাওয়া করলেন মুসা আলি হিসালাতাম সামনে দেখতে পেলেন আলবাহরুলাহমার লোহিত সাগর তার সামনে পেছনে রয়েছে ফেরাউল ও ফেরাউনের বাহিনী মুসা আলি হিসালু আসলামের সাথে যারা ছিলেন মূসার সহচর এবং সাথীরা যারা ছিলেন সবাই বিপদগ্রস্ত হলেন সবাই চিন্তিত হলেন যে আমাদের অবস্থা কি হবে ইন্না আল্লাহ মুদ্রা খুন মুসা অবস্থা তো এমন যে ইন্না আল্লাহ মুদ্রা খুন এখনই তো আমরা ধরা পড়ে যাব আমরা তো আর বাঁচার কোনো সুযোগ সামনে বিশাল রহিত সাগর এই সাগর আমরা পার হব কিভাবে কিন্তু আল্লাহ সুবাহন যদি আল্লাহ মানুষের মজবুত হয় সত্যিকার ভাবে আল্লাহকে যদি তারা নিজেদের হিসেবে নিজেদের অভিভাবক হিসেবে নিজেদের ওকিল হিসেবে গ্রহণ করতে পারে মহিয়ানরা বলিস তোমার জেল অত্যন্ত মেহরবানি করে তাদেরকে সাহায্য করেন কাহা হাক্ষা না আলেই না কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবাহান করেছেন যে মুমিনদেরকে সাহায্য করা আমার উপর তখন হক হয়ে যায় এটি আল্লাহ হাবুল আলহামীর দায়িত্ব হয়ে যায় আল্লাহ সুবাহন তালা নিজ দায়িত্বে আল্লাহ রবান্দা ইমানদারগনকে সাহায্য করেন তাই আল্লাহ এই এইমানদারদের পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিন তখন দায়িত্ব পালন করেন আর সে দায়িত্ব আল্লাহ হাবুল আলমিন কিভাবে পালন করেছেন যেটি আমাদের এই স্থূল বিবেক দিয়ে আমাদের এই সাধারণ বুদ্ধি দিয়ে আমরা উপলব্ধি করতে পারব না কিন্তু আল্লাহ সুবাহ সুবাহ সাহায্য অবতীর্ণ করলেন মুসা আলহিস আসলামকে নির্দেশ দিলেন যে এই বিশাল সমুদ্রের উপর তোমার লাঠি দিয়ে আঘাত হান সমুদ্র চির হয়ে যাবে সমুদ্রের রাস্তা হয়ে গেল মুসা তার এই বিশাল বাহিনী নিয়ে বনিসকে নিয়ে মুসা আলী সালাতাম সমুদ্র উত্তিক্রম করে গেলেন এই যে আল্লাহ রবুল আলমীর সাহায্যের একটি দিবস যেখানে আল্লাহ সুবাহনতাল রহমত অবতীর্ণ হয়েছে রহমতের দিবসুর রহমা যেদিন আল্লাহ আব্বুল আলমীম তার রহমতের মাধ্যমে মানুষের আজাব থেকে হচ্ছিল নিপীড়িত হচ্ছিল অত্যাচারিত হচ্ছিল সেই অবস্থা থেকে পরিক্রাণ দিলেন এই জন্য মূলত এটি হচ্ছে যখন এই তথ্য দেওয়া হল নবী সাল্লা এবং আশুরা সম্পর্কে যখন এই তথ্য লাভ করতে পারলেন নবী সাল্লা তখন সরাসরি নবী সাল্লাহ্লাম এবং ইউসলেম উমদামের এক্ষেত্রে অবস্থান কী হবে সেই বিষয়টি নবী সাল্লা ইসলাম ক্লিয়ার করলেন বললেন নাহানু আহাক বিভু সাবিঙ্কুম যে তোমরা যদি এই দিনের শিয়াম পালন করে থাকো এই দিনকে তোমাদের জন্য পরিত্রাণ দিবস হিসেবে মনে করে থাকো তাহলে আহ কবে মূসা মিন খুব আমরা মূসার ক্ষেত্রে অধিক হকদার মুসার আমরা অনেক বেশি কাছাকাছি কারণ মূষা যে অহিনাত নিয়ে এসেছিল আমরা সেই তওরাতের যেই বক্তব্যগুলো রয়েছে সেগুলোকে সত্যান করার জন্য মূলত আরেকটি কিতাব নিয়ে এসেছি সেটি হচ্ছে আল কোরআন ধরিম তাই তোমরা আজকে মুসার সত্যিকার অনুসারী নয় তোমরা মূসা সত্যিকার অনুসারী হচ্ছ না বরং মুসার সত্যিকার অনুসারী সত্যিকার হকদার হচ্ছে মূলত কাছের মানুষ তাই নবী সাল ইসলাম নিজেও সিয়াম রাখলেন ওয়ার আবে সামে এবং নবী সাল ইসলাম সাহাবিদে কেও সিয়াম পালন করতে নির্দেশ দিলেন তাই এই দিনটি মূলত আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটি রহমতের দিবস আনন্দের দিবস সুক্রিয়ার দিবস যে সুক্রিয়ার দিবসে নবী সাল্লা সিয়াম পালন করতে আমাদেরকে বলেছেন হচ্ছে এই মুসলিমকে আনন্দের যেদিন তারা তার পক্ষ থেকে ইমানদার ব্যক্তিদের জন্য সাহায্যবতীর্ণ করে এই মানদার ব্যক্তিদের ইত্তেসারকে ইমানদার ব্যক্তিদের বিজয়কে নিশ্চিত করেছিলেন সেদিনটাকেই একদল লোক ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে অথবা ইসলামের নামে বিভ্রান্ত হবার কারণে তারা সেটাকে ইয়ম ও তহাজিয়া ওয়ার্ল্ড তারা মাতম ও তহাজিয়ার দিবস হিসেবে এটাকে গ্রহণ করেছে বন্ধুগণ আশুরা এর সাথে মাতমের অথবা এর সাথে সম্পর্ক নেই কারণ এটি শোক দিবস নয় এটি শোক গাথার কোন দিবস নয় ইতিহাস এটি প্রমাণ করে ইসলামের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাস কারণ এই আশুরা এই দিবসটি মূলত শুধুমাত্র উম্মদে মোহাম্মদীর সাথে সম্পৃক্ত নয় বরং আসুরের এই দিবসটি মুসা আলিহি সরাত ইসলামের সাথে সম্পৃক্ত রসুল্লাহাম মুসা আলহি সালাতামের এই দিবসটাকে ইসলামের মধ্যে যেহেতু এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিবস এই জন্য রসুলাম সিয়াম পালন করতে বলেছেন আল্লাহ রব্বুলাল আমিনের সাহায্য যেহেতু এদিন এসেছে এই জন্য সুক্রিয়া হিসেবে আল্লাহ রব্বুলাল আমিনের সুক্রিয়া আদায় করার জন্য মুসা আলহিহি সরাত ইসলাম সিয়াম পালন করতে বলেছেন কিন্তু এই সুক্রিয়া দিবসকে এই আনন্দের দিবসকে বিজয়ের দিবসকে মূলত আমরা কি কি হিসেবে পরিণত করেছি আমরা আজকে দেখতে পাই যে একদম লোক মসিয়া করছে কান্না করছে একদম লোক শোক দিবস হিসেবে পালন করছে আমি আমাদের বন্ধুদেরকে জানাতে চাই এই বিভ্রান্তি যাতে আমাদের মধ্যে প্রবেশ না করে তাহলে আমরা হাকিকত ইয়মে আসুরা ইয়ম আসুরা এর যে হাকিকত রয়েছে যে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাব আজকে আসুরি সম্পর্কে আমাদের এই কনসেপ্ট আমাদের এই ধারণা যদি শুদ্ধ আমরা না করি হতে পারে আগামী অনেক দিন পর মুসলিম উম্মার উম্মদ মোহাম্মদী লোকেরা হয়তো মনে করবে যে আশুরা হচ্ছে তাজিয়া দিবস আশুরা হচ্ছে শোক দিবস এখানে শোকের কোন বিষয় ছিল না এটি মুসলিম উম্মার জন্য শোক দিবস নয় এটি রসুল্লাহ সাল্লাহলী ইসলাম এই দিবস পালন করতে বলেছেন শুক্রিয়া আদায় করার জন্য এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই দিন সিয়াম পালন করতে বলেছেন যাতে করে আল্লাহ রাবুল আলমের শুক্রিয়া আমরা আদায় করতে পারি তাই আজকে যারা এটাকে মাধ্যম অথবা আজকে যারা এটাকে তাজিয়া মসজিয়া দিবস হিসেবে গ্রহণ করছেন তারা কিন্তু আশুরার প্রকৃত ইতিহাস থেকে একটা বিকৃত ইতিহাসের দিকে মুসলিম উম্মাকে ধাবিত করছেন পরিচালিত করছেন বলে মুসলমানদের মধ্যে একটা ভুল তৈরি হচ্ছে একদিন হয়তো মুসলমানরা আশুরার প্রকৃত ইতিহাস থেকে বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং মুসলমানদের কাছ থেকে এটা হারিয়ে যেতে পারে তা আজকে মুসলমানদেরকে সতর্ক করার সময় এসেছে যে এটি কিন্তু নাজাতের দিবস পরিত্রাণের দিবস এটি বিজয়ের দিবস এতেসার এই দিন আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আল্লাহরকে সাহায্য করা হয়েছে ফলে আল্লাহ সুবানও তারা এই সাহায্যের মাধ্যমে তাদের বিজয় দিয়েছিলেন তাই আল্লাহ নবী সাল্লা ইসলাম এই দিনটাকে সেভাবে আখ্যায়িত করেছেন আর এটাও জানতে হবে যে মূলত এই দিনটি মুসলিম উম্মার ওই শুধুমাত্র কারবার ঘটনার সাথে সম্পৃক্ত কোন দিবস নয় আমরা যখন আশুরার কথা আসে তখন আমাদের মধ্যে সাথে সাথেই একটি বিষয় কাজ করে এটা হচ্ছে কারবারা দিবস কেউ কেউ এখন আর আশুরা দিবসেই নাম দেয় না এটা আরেক বিভ্রান্তি আরেকটি ভুল সেটা হচ্ছে এই একদম মনে করে থাকেন যে এটা আর আশুরা দিবস নাম দিয়ে লাভ হবে এটাকে আর আশুরা দিবস দিতে চাই না এটাকে কারবারা দিবস হিসেবে আমরা আখ্যায়িত করি বন্ধুগণ এটাও ভুল কারবার ঘটনা মূলত কাকতালিভাবে এই দিনে ঘটে গিয়েছে ইসলামের ইতিহাসে আমরা আলোচনা করব হয়তো কোনো একটি পর্বে আপনাদের সাথে ইসলামের ইতিহাসে এই ঘটনাটুকু একটি কলুষিত অধ্যায় কলঙ্কিত অধ্যায় অন্তকারচ্ছন্ন অধ্যায় যেখানে মুসলিম উম্মা সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুসলিম উম্মা দিন পর্যন্ত এই যে আঘাত মুসলিম উম্মার উপর করা হয়েছে সেই আঘাতকে আজকে মুসলিম উম্মা আজকের দিন পর্যন্ত সে আঘাত বহন করে তারা নিজেদের সেই ব্যথায় ব্যথিত হচ্ছে কিন্তু সেটাকে কেন্দ্র করে তাজিয়ার মুসিয়া এই আশুরার দিবসের সাথে সম্পৃক্ত করে দিয়ে আশুরা দিবসের প্রকৃত ইতিহাসকে জোগোপন করা অথবা আশুরা দিবসের প্রকৃত ইতিহাস থেকে মুসলিম উম্মাকে বিচ্ছিন্ন করে দেয়া। মুসলিম উম্মার প্রকৃত জ্ঞান থেকে আশুরার দিবসকে ভিন্ন একটি দিবস হিসেবে আখ্যায়িত করা এটা ভুল তাই আমি প্রথম বিষয়ে যে আপনাদের দৃষ্টি আকসন করতে চাই এটি সেটি হচ্ছে এই দিবস মূলত নাজক্রিয়ার দিবস এ দিন সিয়াম পালন করতে আল্লাহ নবী ইসলাম বলেছেন এই দিন মার্সিয়া করতে বলেননি এদিন কান্না আর রোদন করতে রাসুল্লাহাম বলেননি এই দিন মাতমের দিবস নয় তাই যারা মাতম হিসেবে এই দিনকে গ্রহণ করেছেন তারা মূলত ইসলামের ইতিহাস সম্পর্কে এখানে মানুষদেরকে মিসগাইড করছেন বরং সঠিক তথ্য থেকে মানুষদেরকে আপনারা দূরে সরানোর জন্য চেষ্টা করছেন আমাদেরকে সতর্ক হতে হবে যাতে মুসলিম মা এ বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারে সুবাহ আসলে এই দিবসের হাকিচক সম্পর্কে আমাদেরকে জানার তৌফিক দান করুন আল্লাহবুল আমাদের সময়কে সঠিক জ্ঞান দান করুন হাজা নবীদি ওয়াসাল্লাম